বাংলা মানবতার Samadhan সমানা করিমের ছোটো ছোটো সুরাগুলোর তাপসিরের ধারাবাহিকতায় আজকে এসেছি সুরা আল কাউসার এটি গুরুত্বপূর্ণ সুরা আমরা আজকে তেলাবাদ করব। এবং তার অর্থ বুঝবো এবং সেটা অনুসারে আমরা আমল করব। আমরা আগেও অনেকগুলো সুরা পড়েছি আমরা বলেছিলাম যে যদি সুরাগুলি ঠিকমতো মতো না হয় ঠিকমতো অর্থ বোঝা না হয় অনেক সময় আমরা সেটার হক আদায় না করতে পারি আল্লা কাছে কিন্তু আমরা মা পাব না তেলাবটি সুরা সুন্দর প্রতি আয়াতে থামতেন হাদিসে আসছে এমনকি লম্বা করে টেনে টেনে পড়তেন আমাদের উচিত সুরা যত ছোটই হোক এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো চিন্তাভাবনা না করি অনেক সময় আমরা দেখা যায় যে এক নিঃশ্বাসে পড়ে পেন দুনিয়ার কথার সময় আমরা অনেক কথাই বলি অনেক সময় দেই কোরআনে কারিমীর ক্ষেত্রে আমরা সে কাজটি করি না কোরআনে কারিমি যতটুকু সময় দিবেন অতটুকু তেবাদত এই সময়টুকু আপনি অন্যায় কাছ থেকে বেরোয় থাকছেন এই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত স্বরূপ আল্লাহ তারা সেখানে ফেরিস্তা নাজির করেন হাদিসে এরসে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যেখানে ইয়তলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাবাত হয় সেখানে আল্লাহর ফেরিস্তারা সেটাকে ঢেকে দেন সুন্দর সুন্দরভাবে টেনে মদ জন্য আদায় করেছেন দুনিয়ার সব কাজে আমি সময় দিতে পারি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিশুদ্ধ করার জন্য আমি সময় দিই না আমি আপনি অনেক সময় দেখা যায় যে আমরা বড় হয়ে গেছি মনে করে আর কারো কাছে লজ্জা করে আর পড়তে যাই না ভুলের উপর থেকে যায় কবরে চলে যাই কিন্তু আপনি দুনিয়ার কোনো কিন্তু আপনি করেন না জানলে আপনি জান এমন লোকের কাছে যে কাজটা জানে সে যেন শিখিয়ে দেয় আল্লাহর কাজের ব্যাপারে আপনি কেন উদাসীন থাকবেন আপনাকে অবশ্যই এই কাজটি উদাসীনতা ত্যাগ করে ফিরে আসতে হবে যে যেই কোনো মূল্যে এখানে লজ্জার বিষয় নেই সাহবা কিরহাম আলহিমাজ মাইন তারা তো অনেকে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন কোরআন শিক্ষার ব্যাপারে কোনোদিন বাধা হয়নি তাদের অধিকাংশই তারা কোরআন শিখেছেন বৃদ্ধ বয়সে শিখে নিতে শুদ্ধ করতেন সবকিছুই করতেন অর্থ বুঝতেন তারা সেই হিসাবে আমাদেরও উচিত কোরআনে করিমকে সুন্দরভাবে তেলাবাদ করা করে শুধু তেলাবাদ করে চলে গেলাম এটা কিন্তু আমাদের একটা দেখার হবে দশ নিকি হলেও কিন্তু সে যে উদ্দেশ্য কোরআনে কারিম আল্লাহ তালা নাজিল করেছেন সেই উদ্দেশ্য আমাদের পূরণ হবে না উদ্দেশ্য পূরণ করতে হলে আল্লাহ তালা যে উদ্দেশ্য করেছেন আমরা সেটা তেলাবাদ কেউ সুন্দর করে সেজন্য আমরা প্রথমেই এই করছি নিশ্চয়ই আওতাই আপনাকে দিয়েছি আল কাউসার কাউসার দিয়েছি আপনার রবের জন্য ওয়ানহার এবং কোরবানি করুন কোরবানি করুন জবে করুন এটা হতে পারে আকা হার ইন্দার নিশ্চয়ই আপনার শত্রুরাই হচ্ছে লেজ বা নির্বংশ আমাদের তিলওয় সুরাটার আলোচনা সম্পর্কে এই সুরাটি একটি কেউ কেউ বলেন যে মক্কা অবতীর্ণ সুরা কোনো নেই দুইবারও নাজের হতে পারে কিন্তু কোরআনে করিমের নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে যে এখানে একতলাফটা হয়েছে মূলত ঘর সানজুলের একতলাফের কারণে নজুল হয়েছে যে কোরআন রসোল্লা সাল্লা একবার সন্তান মারা যায় সন্তান মারা যাওয়ার পরে তখন সন্তান তার মক্কাতে কিছু সন্তান মারা গিয়েছে মদিনাতে একটি সন্তান মারা যায় ইব্রাহিম মারা যায় কাতে যারা ছিল তার ছেলেরা সবাই মারা যায় একমাত্র মেয়েরাই জীবিত ছিল সাল্লা সাল্লা সামনের বংশের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার বংশ মেয়েদের দ্বারা সম্প্রসারিত হয়েছে ছেলেদের মাধ্যমে নয় অর্থাৎ তার ছেলেরা কেউই জীবিত ছিল না মানুষ মনে করে সন্তান যদি না থাকে তাহলে সে তার বংশ শেষ হয়ে গেছে তার আলোচনা কেউ করবে না সে সেটা শেষ হয়ে গেছে এই যে ধারণা আসলো যে যার ছেলে সন্তান হবে না সে নরক থেকে রক্ষা পাবে না এটা তো একটা খারাপ এই ধারণাগুলি আসে কেন আল্লাহ তালা কাউকে ছেলে সন্তান দেন আল্লাহ বলেছেন আউ ইজাবু জমজুকরান কাউকে দেন ছেলে মেয়ে দুইটাই কাউকে শুধুমাত্র ইহাবু মাইয়াশাও ইনে আসান মেয়ে দেন ইহাবুলি মাইয়া সাউ দুকুর কাউকে ছেলে দেন ও জল মাইয়াশাও আকিমান কাউকে তিনি বন্ধাও করেন এটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা দুনিয়ার মানুষের এতে কোনো হাত নেই ইচ্ছা করলেও সে ভালো হইতে পারবে না কারণ তার কখনো খারাপ বলবো না এটা এটা তার হাতে নেই আল্লাহ তালা যাকে দেন তাই কখনো কখনো সন্তান সন্ততি তার জন্য ন্যায়মত আবার কখনো কখনো পরীক্ষা আল্লাহ তালা বলছেন তাজহাক যে এর মাধ্যমে তাদের জীবনকে যেন অতিষ্ঠ করে তোলে এই জন্য কাফেরদেরকে তিনি সন্তান সন্তানিয়েছেন এবং নাফিকদের সন্তানা বলছেন যে তাজ এগুলি দ্বারা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে অনেকে সন্তান মারাও যায় কিন্তু আখরাতে জন্য তা সঞ্চিত থাকে ছোট বাচ্চা মারা গেলে হাদিসে আসছে এর সাল্লা সাল্লাহিস্লাম বলেছেন যে আখরাতে সেটা হয়ে যায় তার জন্য ফারাত অগ্রগামী একটা লোক যে তার জন্য অপেক্ষা করবে ভালো জিনিস জন্য কোন কোন হাদিসে আসতে সুপারিশও করবে সই হাদিসে ফরাতের সুপারিশ আছে জো তার জন্য সেটা গচ্ছিত সম্পদ হিসেবে থেকে যাচ্ছে সেই জন্য তো সাল্লাহ সাল্লাহ আসলামের দুনিয়াতে তার যে বংশীয় সন্তান যদি নাও থাকে ছেলে সন্তান মেয়ে তো আছেই বংশীয় ছেলে সন্তান নাও থাকে তার আত্মিক সন্তানের অভাব নেই আল মোহাম্মদ সাল্লাহিস্লামের যত মানুষ কেমন পর্যন্ত এই ইসলামের ভরে ইমান আনবে সবগুলি তার আর সবাই তার বংশধর ভিতরে যদি তার বংশীয় ছেলে নাও থাকে কিন্তু তার আত্মিক সন্তান সারা দুনিয়া ভর্তি ইমানদার্লাহ সবাই তার আত্মিক সন্তান এবং তার মেয়েদের থেকে বংশটা আছেই আলহামদুলিল্লাহ হাসান হোসাইন হতে শুরু করে মেয়েদের বংশে যারা ছিল তারা সবাই কিন্তু অনেক আছে সারা বিশ্ব কারণে তারা যখন বলা করছিল যে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে লেস কাটা হয়ে গেছে একথা বলাবলী করছিল তখন আল্লাহ তালা ইসুরে নাজিল করেছেন ইস্যুরের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন রকমের সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে যে সুসংবাদ না পড়লে না বুঝলে অর্থ না বুঝলে আমরা কিন্তু বলতে পারবো না শুধু আমরা নামাজের চলে গেলেই সবচেয়ে মনে করি যে কিচ্ছা কাহিনী বলি যে আল্লাহ এটা কাবাসরিফে লটকে দেয়া হলো লটকে দেওয়ার পরে আসের কেউ এসে বললো যে ইনলাই শাহাদ আসলে এরকম কোন ঘটনা ঘটেনি ইনা আতাইনায়কা দিয়ে চ্যালেঞ্জ করা হয়নি এটা কোনো দলিল সে আসেনি বরং ইনা অতাইনা কালকাউসার দিয়ে যেই মুল ঘটনা ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনা থেকে আমরা চোখ নিচ্ছি মূল ঘটনাটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের বংশ থাকবে তার শত্রু যারা তাদের বংশ নির্বংশ হবে তাদের বংশ থাকবে না ঠিকই আমরা এটা দেখতে পাই আবু জাহাল আবু এবং পরবর্তীতে অথবা সাহেবা রবিয়া যারা মোহাম্মদ রসোল্লা সাল্লা বিরোধিতা করেছিল তাদের অনেকেই তাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না তাদের দিয়ে কেউ তাদের মধ্যে অনেক তাদের সন্তানের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তারা কার সন্তান হয়ে গেলসুল্লাহ সাল্লা সন্তানের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল অর্থাৎ কুফুরের সিলসিলা কাটা পড়ে গেল আল্লাহ তালা সেটা বলে দিলেন যে ইন্নাসুল আবাহা আপনার শত্রু যারা আছে রসুলের শত্রু যারা তারা সেখানে কাটাফ হয়ে গেছে তাদেরকে আর সামনে এগোতে দেওয়া হয়নি সামনে এগোতে দেওয়া হয়নি তারা সেখানে শেষ হয়ে গেছে কিন্তু মহম্মদুল রসুল্লাহ সাল্লাহ আসলামের তার বংশধর থাকবে তার রুহানি সন্তানরা থাকবে তার মেয়ের পক্ষ থেকে সন্তানরা থাকবে আল্লাহর ইচ্ছা হয়নি তিনি চাননি মোহাম্মদসল্লাহ সাল্লাহ আসাম তার ছেলে সন্তানগুলো জীবিত থাকুক তিনি চাননি এই তারা মারা গেছে মেয়েরা জীবিত ছিল মেয়েদের মধ্যে প্রথম ও সবচেয়ে বড় যে ছিল রোকাইয়া উমিকুলসম এবং জেনাব এই তিনজনের পরে আসেন আল্লাহ তালা তাকে দিলেন ফাতেমা যেটা স্লাসমের সিরতে সুরতে সব দিক দিয়ে তার কাছে ছিলেন সে চারজন মেয়ে তার জীবিত ছিল এবং চারজন মেয়ের মধ্যে সন্তান সন্ততির দিক থেকে ফাতেমার দিয়া লহার গর্বের সন্তান সন্ততি সারা দুনিয়াতে এখন ছড়িয়ে আছে মদিনাতে আসার পরে রসোল্লাহ আসলামের এক সন্তান হয় মারিয়া কিপ্তিয়ার ঘরে তার নাম ছিল ইব্রাহিম নিজে নাম রেখেছেন ইব্রাহিম কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ইব্রাহিম তিনি জীবিত ছিলেন না তিনি একটু হয়ে তিনি মারা যান রসোল্লাহ আসলাম সেদিন কেঁদেছিলেন কিন্তু তিনি বলেছেন যে আমার অন্তর কাঁদছে আমার চোখে পানি বেরোচ্ছে কিন্তু আমার রব যাতে খুশি সেটাই আমি বলবো অখুশি করে কিছু বলবো না সাহবা আপনি কাঁদছেন যে হ্যাঁ এই রহমতো থাকতে আল্লাহ তালা এই রহমত দিয়েছেন মানুষের অন্তরে সে তো আসবেই কিন্তু ঠিক আছে যে কথা আমি যে আল্লাহ বলছেন কাউসার কাউসার কি জিনিস আমরা জানি হচ্ছে কি প্রথমে জেনে নেই কাউসার থেকে বেশি জিনিসের উপরে আল ওয়াও দিয়ে লাগে সেটাকে বেশি করা হয়েছে আপনাকে অনেক বেশি বেশি কিছু করা হচ্ছে অনেক বেশি দান করা হচ্ছে বেশি জিনিসটা কি যে জিনিসটা বেশি দিয়ে বেশি জিনিসটা কি এটা আমাদের জানতে হবে যে কাসরাত কি অনেক বেশি দান করা হচ্ছে আপনাকে অনেক বেশি দান করেছি কাফরে কথার বিপরীতে আল্লাহ তালা ইয়াদ করে নাজির করলেন যে আপনাকে যা দিচ্ছি অনেক বেশি এটা এক অর্থ আরেক অর্থ হচ্ছে কাউসার মূলত কোনো বেশি অর্থে নয় কাউসার হচ্ছে একটি প্রশ্রমণের নাম যার আল্লাহ তালা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আসালাম সেটার মালিক সেটা হচ্ছে কাউসার এই কাউসার সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে আমরা সেটা ইনশাল্লাহ শুনবো তার আগে আমরা একটু সামনে এগিয়ে যাই অর্থটা করার জন্য ইনায়ত ইনায়কাল কাউসার আপনাকে কাউসার দান করেছে তাহলে আমাদের দুইটা অর্থ হলো একটি অর্থ হচ্ছে আপনাকে প্রাচুর্য দান করা হচ্ছে আপনাকে প্রাচুর্য দান করে প্রাচুর্য অনেক বেশি যেটা আল্লাহর রহমত হতে পারে আল্লাহর বরকত হতে পারে সবই দিচ্ছে আবার বলা হচ্ছে যে আপনাকে অতিরিক্ত আরো কাউসার দান করা হচ্ছে সেই কাউসার হচ্ছে কি সেটা হাদিসে আর্শে বিভিন্ন রকমের এক হাদিসে আর্শে রসুল্লা সাল্লাহসাল্লাম বললেন তিনি একদিন একদিন তন্দ্রাচ্ছন্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে চোখ খুললেন চোখ খোলার পরে তিনি বললেন যে আবসের তোমরা খুশি হওয়া হাসি হাসলেন বললেন যে কেন হাসলেন আমরা জানতে পারলাম না রসুল্লাহ সাল্লা তখন তাকে বললেন তিনি দেখানো হয়েছে জানানো হয়েছে সেই জন্য আমি হাসছি প্রিয় দর্শক বৃন্দ হাদিসের বাকি অংশটুকু ইনশাল্লাহ বিরতির পরে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন भाईर खुशी मने सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायुद एक हजार तिर नब्बे দিস নম্বর ছ হাজার তিনশো উনসাঠ ডায়ল ডায় ডিসন ডিসকশন ডিসন এলিমিনেট মিসকসেপন গেট এনলাইট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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিরতি পরে আমরা ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক বৃন্দ আমরা যে কথাটি আলোচনা করছিলাম সুল্লাহ সাল্লা সাল্লাম একদিন তন্দ্রাচ্ছন্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে তিনি মুসকি হাসলেন সাহবাগের আপনি কেন হাসলেন বলে আল্লাহ তালা আমাকে এমন একটি জিনিস দান করেছেন সেজন্য আমি হাসলাম তিনি খুশি হয়ে হাসলেন সেটা হচ্ছে কাউসার আমাকে দান করেছেন তিনি বলেন সাহবাগের কাউসের কি জিনিস তিনি বললেন যে কাউসার হচ্ছে একটা বিরাট ধারা যা থেকে চতুর্দিকে হাউস বের হয়েছে এবং তারকার মতো সেখানে রয়েছে পেয়ালা এবং সেখানে যে একবার পান করবে সে দ্বিতীয়বার আর তার কোনোদিন পিপাসা পাবে না এটা তিনি এখানে স্পর্শ বললেন তারপর তিনি বললেন সেখানে এমন এমন বড় বড় পাখি আছে যে পাখিগুলি অত্যন্ত নারায়ণ অত্যন্ত চিত্ত আকর্ষক দেখতে তো সাহাবায়করম বললেন ইয়ার রস আল্লাহ তাহলে খাইতে কেমন হবে বলছে যারা খাবে তারাও ভালো হবে মূলত যে হাউদের কথা আমরা বলে থাকি যে হাউদের কথা বলে থাকি প্রত্যেক নবীর একটা একটা হাউদ হবে এতে কোনো সন্দেহ নেই রসোল্লা সাল্লা একটা হাউদ থাকবে যে হাউদের কথা রসুল বলেছেন যে এটা এমন যে যেটা দুধের ছেও সাদা এবং ইয়ার মধুর ছেও মিষ্টি এই যে হাউদের পানি যে একবার পান করবে তার কোনো দিন দ্বিতীয়বার পিপাসা পাবে না এই হাউদের মূল সূত্র কোনটা সে হাউদের মূল সূত্র হচ্ছে কাউসার কাউসার থেকে রসুলের হাউদ হবে কাউসার থেকে প্রত্যেক নবীর একটা একটা হাউদ হবে কিন্তু মূল প্রশ্ন কোনটা যেহেতু রসুল্লাহ সাল্লা সালের মালিক সেটাই হচ্ছে ইন্যা আহত ইন্যাহাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি এর অর্থ হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় ভালো যে জিনিসটা সেটা আল্লাহ তালা মোহাম্মদ রাসোলা সাল্লাহ আসলামকে দান করেছেন সুতরাং আমরা বলতে পারি যে এই হিসাবে তিনি জ্যামনি দুনিয়াতে তিনি সৈয়দ সবার নেতা আখরাতে তিনি সবার নেতা জান্নাতেও তিনি পানির যে ব্যবস্থাপনা সেটার মালিক মোহাম্মদ রাসোলা সাল আলিয়া আল্লাহ তালা এটাই তাকে স্মরণ করে দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি ইন্যাকাল কাউসার যেহেতু কাউসার দান করেছেন একটা বিরাট দান এই ন্যায় একটা সুক্রিয় আদায় তো করতেই হবে একমাত্র আল্লাহর জন্য কারোর জন্য আর সলাত হতে পারবে না একমাত্র আল্লাহর জন্য হতে হবে এর বলছেন ওয়ান হার এবং আপনি নাহর করুন ওটকে যেভাবে মারা হয় সেটাকে বলা হয় নাহার ওটের গন্ডদেশে ছুরি দিয়ে আঘাত করা রক্ত গড়গড়ে পড়ে যায় সেটাকে বলেন নাহার আর গরু বা ছাগলকে বলা হয় জবাই তো জবাই এবং নাহারের মধ্যে পার্থক্য আছে এখানে ওয়ান হার বলা হয়েছে অর্থাৎ দুটেই দুইটাই উদ্দেশ্য নাহার দিয়া অর্থাৎ কোর বাণী যদি করেন আল্লাহর জন্য আর জবাই আল্লাহর জন্যই করেন অন্য কারোর জন্য নয় দুইটা আবাদত সলাতে মধ্যে যেহেতু অন্তর এবাদত আছে দুইটি আবাদতই আপনি আল্লাহর জন্য করেন আর রসল্লাহ সাল্লাহ সঙ্গে বলার উদ্দেশ্য সমস্ত উম্মতকেও এটা বলা যে আবাদত আল্লাহর জন্য হতে হবে সলাত আল্লাহর জন্য আদায় করতে হবে নাহার আল্লাহর জন্য করতে হবে দৈহিক আবাদত আর্থিক আবাদত মানসিক আবাদত এবং মালি সম্পদের আবাদত আর্থিক এ সবগুলি কিন্তু একমাত্র আল্লাহর জন্য হবে জন্য হবে না তারপর তিনি বলছেন এত কিছু দেওয়ার পরে তারপর শেষে বলছেন আপনার শত্রুরা লেস আপনার শত্রুরা নির্বংশ আগে তাকে খুশি করে দিলেন যাতে করে প্রথমে যদি বলতো আপনার সত্যুর আতের ঝগড়া জাটির পর্যায়ে পড়তো তারা বলছে আপতার আল্লাহ বলছে আপ্তার এটা ঝগড়া জাতির পর্যায়ে না আল্লা তাদের অতিরিক্ত তাকে কি কে দিলেন সেটা বলে অন্তরকে শান্ত করে তখন তিনি জানিয়ে দিলেন যে আসলে সত্যিকার অর্থেই লেস হবে আপনার শত্রুরা তাদের কোনো নাম নেওয়ার মতো লোক থাকবে না ভালোভাবে নিবে না কেউ নিলেও লাল স্বরে নিবে জাহান্নামি বলে হিসেবে নিবে খারাপ অর্থে নিবে তারা তো ভালো কিছু করতে পারবে না তাদের দ্বারা ভালো কিছু সংগঠিত হবে না সত্যি সত্যি আল্লাহ তালা সে দা বাস্তবায়িত হয়েছে যারা রস উল্লাহ বিরোধিতা করেছে তারা কেউই আর সত্যিকার অর্থে তাদের বংশের কুফুরি চেরা দেওয়ার মতো আর কেউ বাকি রিল না যারা জীবিত ছিল পরবর্তী অনুসরণ করলো আবু জাহালের মেয়েরা ইসলাম গ্রহণ করেছে এখানে থেকে আলমরা তাফসিল নিয়েছেন যে সলাৎ এখানে এই জন্য বলে থাকেন সঠিক তাফসির এটা যে কোরবানির আগে সলাৎ হবে কোরবানির আগে সলাৎ আদায় করে তারপর কোরবানি করতে হবে পরে আদায় করবে কোরবানি সেটা হবে উধহাইয়া সে হিসেবে গ্রহণ করা হয়েছে রবির জন্য সলাদটা হবে নাহারের ক্ষেত্রে কিন্তু পরে আনা হয়েছে রব্বিকার পরে এর অর্থ হচ্ছে মানুষ কখনো কখনো গোষ্ঠ খাওয়ার জন্য জবাই করতে পারে যদি কোরবানি হয় এটা আল্লাহর জন্য হতে হবে সাধারণ গুস্ত খাওয়ার জন্য আল্লাহর নামে নাম নেওয়া এক জিনিস আর আল্লাহর উদ্দেশ্য আরেক জিনিস কখনো কখনো আমাদের যারা কবর ফুচারি কিছু মানুষ আছে তারা কি করে কবরের কাছে নিয়ে জবাই করে বলে যে আসমিল্লা আল্লাহ আল্লাহ নামে জবে করলে তার এটা হালাল হবে না কারণ আল্লাহর নামে জবে করলেও তার তো উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালা কবরওয়ালা নামে যা জবে করা হবে তা শিরকির পর্যায়ে পড়বে সুতরাং তার এই জিনিসটা অবশ্যই হারানোর পর্যায়ে চলে গেছে ইমানদার যদি আল্লাহর নাম ভুলে যায় আল্লাহর নাম নিতে ভুলে যায় জবাইয়ের সময় ভুলে গেল তার কিন্তু এটা খাওয়া যাবে আল্লাহর নাম নিতে ভুলে গেছে যে হচ্ছে আল্লাহর জন্য জবে করছে আল্লাহ সন্তুষ্টির জন্য বা অন্য কারণ করে নাই ওল্লা তাহকুল ইমাল যে আল্লাহর এটা না কিন্তু মনে আজ থাকলে সেটা খাওয়া যাবে সেটা হাদিসে আসছে সেই হিসাবে কিন্তু যদি অন্য কারো জন্য জবাইটা করা সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হলো না অন্য কারো উদ্দেশ্যে নাম দিয়ে বলা হলে আল্লাহর উদ্দেশ্যে করেছে সেটা গ্রহণযোগ্য আবার গুস্ত খাওয়া খাওয়ার জন্য করেছে আল্লাহর নাম নিয়েছে সেটাও জায়জ হবে খাওয়া কোনো সমস্যা নেই ফাঁসল আল্লি রব্বিকা নামাজ কিন্তু এরকম নয় নামাজ হতেই হবে আবাদত সবটাই পুরোটাই আল্লাহর জন্য হতে হবে এখানে মালই আবাদ আছে অর্থ খরচ করার বিষয় আছে আবার সেখানে রক্ত প্রবাহিতের বিষয় আছে জবে এটাতে একটা আবাদত গুরুত্বপূর্ণ এক আবাদত সুতরাং এটাকে মনে রাখতে হবে যে আল্লাহর জন্য জবে যদি হয় আল্লাহর নামই হতে হবে প্রথমে যেহেতু হালাল হওয়ার জন্য আর আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য জবে করলে সেটা শিরিক হয়ে যাবে হ্যাঁ নিজে গুস্ত খাওয়ার জন্য আল্লাহর নামে জবে করতে পারবে এটা কোনো সমস্যা নেই কোরবানি যেটা সেটা গুস্ত খাওয়ার জন্য হতে পারবে না সেটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জবে করা গুস্ত খেতে পারবে সে অধিকার আছে গুস্ত খাওয়ার জন্য জবে হচ্ছে না তো কোরবানির জবে হচ্ছে যে আল্লাহর জন্য জবে করতেছি আমি আপনার পক্ষ থেকে পেয়েছি আপনার কাছে সেটা আবার দিচ্ছি এটা বলা হয়ে থাকে ইন্না সালাহাতি অনুসুখি ওমা হিয়া ওমাতি লিল্লাহ রবিল আলমিন মুসলিমিন যে আমি আমার সালাদি আমার কোরবানি আমার ও ওমাতে আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য ল শারীকে তার কোনো শরীর নেই অবেদ এই নির্দেশ আমার না দেওয়া হয়েছে আমি প্রথম মুসলিম তাহলে বুঝতে পারলাম এই সব থেকে যে আল্লাহ তালা মোহাম্মদুর রসল্লা সাল্লাকে যা দান করেছেন তা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সব দিক থেকে দুনিয়াতেও সবচেয়ে বেশি দিয়েছেন কেয়ামত পর্যন্ত মানুষ তাকে যতবার স্মরণ করবে আর কোনো মানুষকে এতবার স্মরণ করবে এটা প্রমাণিত হয়নি দ্বিতীয়ত দেখেন এখনো পর্যন্ত মানুষ স্মরণ করেই যাচ্ছে আল্লাহ বলে আপনার স্মরণকে আমি অনেক উদ্দিন করেছি বেশি করেছি যখন স্মরণ হতেই থাকবে মহম্মদ কিভাবে শরণ হয় প্রতিদিন নামাজে তার কথা শরণ হয় নামাজের আগে আজানে পর্যন্ত তার কথা স্মরণ হয় যখন আজান দেয় তখন তার কথা বলতে থাকে যখন তাহিয়া পড়ি আমরা তখনও আমরা আসসালাম আল্লিক আয়ুহান্নি বলতে থাকি সব দিক দিয়ে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কাউস্যার এদিক দিয়েও বাড়তি দুনিয়াতেও তার বাড়তি এই বাড়তির কোনো শেষ নেই দুনিয়াতে তার বংশের কোনো শেষ নেই বংশ চলতেই থাকবে কিন্তু তার বিরোধীরা সবসময় নির্বংশ হবে ইন্যা কাউসার আখরাতে দেখেন আখরাতে সবাই তার কাউসারের মহতাজ সমস্ত নবীদের পানি আসবে ওখান থেকে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা একটি হাউস থাকবে সে হাউসটাও কিন্তু কাউসার থেকে আসছে তার নিজের মূল কাউসার থেকে তার হাউজে পানি আসবে সেখানে তিনি কিছু মানুষকে পানি পান করাবেন আনসলদেরকে বলেছেন তোমরা দেখতে পাবো যে পরবর্তী তোমাদেরকে কেউ কিছু দিচ্ছে না তোমাদের উপর প্রাধান্য বিস্তার করছে তখন তোমরা আমার জন্য অপেক্ষা কর হাউজের কাছে অপেক্ষা করো রসুল্লাহ আসালাম হাউজের দেওয়ার জন্য সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে তোমরা আমাকে পাবে এবং অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করছে আপনি কিভাবে চিনবেন বলে কেন চিনবো না গৌরম হাজ্জালীন তাদের হাত শুভ্রতা থেকে আমি তো চিনি ফেলবো আমার মধ্যে কিন্তু এই কঠিন অবস্থায় যে ওখানে তো পানির খুব দরকার হাঁসের মাঠে কোনো পানি নেই সেখান বিচার হওয়ার পরে তারা পানি পান করতে যাবে মোহাম্মদ কাছে বিচার ফাইসলার পরে সেখানে যা পানি পান করতে যায় যদি পানি না পাওয়া যায় এর থেকে দুর্বাগ আর কি হতে পারে কিন্তু হাদিসে আসছে এক ধরনের লোককে সেখানে পানি পান করতে দেয়া হবে না কারা তারা হাদিসে আসছে রসো আসাল্লাম বলেছেন যে আমি হাউজের কাছে থাকবো এমন সময় আমার কাজ দিয়ে কিছু লোক নিয়ে যাওয়া হবে আমি বলবো যে এরা আমার লোক এদেরকে আমার কাছে নিয়ে আসো আমি এদেরকে পানি পান করাবো কিন্তু যেটা আপনি কখনো অনুমোদন করেন সেটা তারা করেছে তখন রসোল্লা বলবেন সহ কানলিম আব্বাদি আমার পরে যারা নতুন কিছু আবিষ্কার করেছে নতুন কিছু করেছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন নতুন কিছু আমদানি করেছে দিনের ভিতরে তাদের জন্য ধ্বংস হোক তাদের ধ্বংস তাদের জন্য হোক তখন তাদের পানি প্যান করতে দেওয়া হবে না অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভিতরে আমরা কখনো রসুল্লাহ সাল্লা হাউস থেকে পানি প্যান করতে পারবো না রহমত প্রাপ্ত হব না এই কঠিন কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ এই বিরাত হচ্ছে পদভ্রষ্টতা এই পদভ্রষ্ট রসুল নিজে বলেছেন দলার ফিনার যাহার নামে যাবে তা আমরা কেন বানিয়ে বানিয়ে কাজ করব। রসুলের শূন্যতির শুধু আমল করব। তিনি যেভাবে দেখলেন সেভাবে কাজ করব। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং আমাদের মূল কাজ হওয়া উচিত আমাদের তাহলে আমরা রসুলের এই হাউজে কাউসার আমরা বলে থাকি কিন্তু কাউসার থেকে হাউজে যে পানি আসবে সে হাউজের পানি থেকে আমরা পান করতে পারবো সেখান থেকে পানি পান করার সুযোগ আমরা কেন হাত ছাড়া করবো প্রিয় দর্শকবৃন্দ আমরা যেটা বলছিলাম সুরার যে মূল যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সালামকে আল্লাহ তালা কাউসার দান করেছেন সালা তার জন্য আল্লাহর জন্য আদায় করতে বলেছেন এবং নাহার কোরবানি তাল্লাহর জন্য করতে হবে এটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা কাফেরদের কথায় বিভ্রান্ত হব না আমরা মনে করবো মহম্মদ রসুল আসসালাম আল্লাহ তাহলে সুচ্ছ মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদের তোহান शेख ान परिचालय अनिवार्य तुन्दे जीवन गील निचित किता बुलूल माराम मीन आदिल्ला तिल्हाकाम हादिसर सुव्यवस्था अपन सकल के जिवोन শোনার এবং জানার জন্যে দেখুন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে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 क्यों इसलम दिए छाल आचरण जो बोझार जन्म चरित्र गठने इसलम आज रे आठ टुन सम्प्रचार सकाल सारे देशे पीट टी बांगल्